আব্বাস ইবনু তামিম রহমতুল্লা আলাহি তার চাচার সূত্রে বর্ণনা করেন নাবি সাল্লাহ আল সাল্লাম বলেছেন কোনো মুসল্লি সালাদ থেকে সরে থাকবে না যতক্ষণ না সে শব্দ শুনতে পায় কিংবা গন্ধ পায়